আসসালামাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আব্দুল্লাহ ও রসুল প্রিয় দর্শক বৃন্দ আজকে এ পর্যায়ে আমরা যে বিষয়টি শুনব লেখক রহম্লা তিনি অধ্যায় বেঁধেছেন একটি কোরআনুল করিমের আয়াত দিয়ে আয়াতটি মায়েদা এর তেইশ নম্বর আয়াত আল্লাহ রবাহ আলমিন বলছেন ও যদি তোমরা ফালিন হও তাহলে আল্লাহ সুবাহুল করো আল্লাহ সুবাহর উপরেই ভরসা করো যদি তোমরা মমিন হও ইমানের একটি শর্ত যেন আল্লাহ রবাহ আলমিন এই আয়াতে তুলে ধরেছেন অর্থাৎ কোন ব্যক্তি যদি আল্লাহর উপর ভরসাশীল না হয় তাহলে সে ইমানদার হতে পারবে না ईमानदार होते चाहले अवश्य अल्लाहर भरसाशील होते साथय प्रयोग नारे मानुषम हो जाए शेषर के लिप्त हो जाए अर्थात जी तावक् जी भरसा जी आस्था আল্লাহ উপরে রাখতে হয় সেই ভরসা যদি কোনো মখলুকের উপর রাখা হয় তখন সে ব্যক্তির ইমান বাতিল হয়ে যাবে কারণ সে হয়ে গেছে মখলুককে আল্লাহ সুবাহ গণ্য করেছে প্রিয় বন্ধুরা তাই আসুন আমরা পূর্বে আলোচনা শুনেছি ভালবাসার তারপরে আলোচনা শুনেছি ভয়ভীতি যেমন আল্লাহ ভীতি যেমন আল্লাহ সুবাহর भयभीति हो मकलुकर जेमन शेर ठीक तेम ही भावान अंश ईमानतम शर्त आल्ला भरसा भरसा जो आल्ला आलार ऊपर जो है से भावि मखलुकर ऊपर होता शेर दिखे नहीं जाए भरसा शब्द भाषा व्यवहार कर কোরআন এবং হাদিসের ভাষায় ব্যবহার করা হয়েছে আমি আমার জীবনে যত কল্যাণ অর্জন করতে চাই সেই কল্যাণ অর্জনের দিক থেকে ভরসাশীল হব আল্লাহ উপরে যে শুধু সুবাহ আমাকে দিতে পারেন এবং আমার জীবনে যত বিপদ আপদ থেকে আমি বাঁচতে চাই সেই দিক থেকেও আমি ভরসাশীল হব আল্লাহ সুবাহ হাত তাল্লার উপরে যে তিনি আমাকে বিপদ আপদ থেকে রক্ষা করতে পারেন আমার বিপদ তিনি দূর করতে পারেন তাহলে এই দুই দিক থেকে এখনো আমার জীবনে যত কল্যাণ আসবে চাইব आल्लाशील हो द्वित हलवनेकल्याण आसतेकल्याण प्रतर भरसाशील होल्लाकल्याण क्षति हेफाजत करते हल एक अंश एक अंश दो दिखाई द्वितीय अंश वसबाबा শুধু এই ধরনের বলেই ঘরে বসে থাকবো তা নয় আবার আমাকে কি করতে হবে যে উপায়গুলি আমাকে আবার অবলম্বন করতে হবে অর্থাৎ আল্লাহ রব্দুল আলমী আমাকে তিনি রেজেকের মালিক আমাকে রেজেক্ট দিবেন সেই ক্ষেত্রে আমি আল্লাহর ভরসা করব যে আল্লাহ রেজেকের মালিক তিনি আমাকে রেজেক্ট দিবেন এবং শরীয় সম্মত পন্থায় আমি আবার রেজেকের জন্য বের হব এর অর্থ এই নয় যে আমি আল্লাহর ভরসা করে ঘরে বসে থাকবো যে আমার কাছে আসে রেজেক আসবে তা না শরীয় নির্দেশ আবার যে আমাকে গিয়ে বৈধপন্থায় কাজে নামতে হবে হালাল ব্যবসায় হোক বা হালাল চাকরিতে হোক সেখানে আমাকে বা হালাল খেতখামার কাজে হোক আমাকে নামতে হবে নেমে সেই মাধ্যম বা এই পন্থাটা আমাকে অবলম্বন করতে হবে রেজেকের জন্য ঠিক অনুরূপ আমার যাবতীয় বিপদগুলি দূর করতে পারেন বিপদ থেকে রক্ষা করতে পারেন একমাত্র আল্লাহ আল্লা সুবাহ এই হিসাবে আল্লাহর আমি ভরসা রাখবো সাথে সাথে আমাকে বিপদ থেকে মুক্ত হওয়ার জন্য সতর্কতা অবলম্বন যেগুলি শরীয়ম্মত সেগুলিও করতে হবে উদাহরণস্বরূপ আমার এই ঘর এই ঘর থেকে বাইরে গেলে চোর ডাকাত আসতে পারে চুরি করে নিয়ে যেতে পারে সবকিছু তো এই বিপদ থেকে বাঁচার জন্য আমি আল্লাহর ভরসা করব। এর অর্থ এই নয় ঘর থেকে যখন বের হয়ে বাইরে যাব দরজা একেবারে খুলে টুলে সব রেখে দিয়ে চলে যাব এটার নাম আল্লাহর নয় আমাকে আল্লাহর করতে হবে যে আল্লাহ থেকে বিপদ থেকে রক্ষা করতে পারেন এ মাল আমার হেফাজত আল্লাহ করবেন এ ভরসাও রাখতে হবে আবার নির্দেশ হল ইসলামের এগুলিকে সংরক্ষণের ব্যবস্থাও নিতে হবে এটার নাম হলো তওয়াকুল এটার নাম হলো ভরসা কেউ যদি এটা মনে করে যে রেজেকের মালিক আল্লাহ তিনি আল্লাহ রেজেক দিবেন তাই আমি কোনো কাজ করবো না ঘরে বসে থাকবো রে যে আমার কাছে না এটা সেখানে আমাকে সতর্কতা অবলম্বন করতে হবে যেখানে অ্যাক্সিডেন্টের আশঙ্কা রয়েছে সেখান থেকে আমাকে দূরেও থাকতে হবে প্রিয় বন্ধুরা আল্লাহ রসুল সাল্লাহাম তিনি ছিলেন এমন ব্যক্তি যিনি সবচেয়ে বেশি আল্লাহ রাবুলা আলমিনের উপর বর্ষাশীল ছিলেন সবচেয়ে বেশি আল্লাহ রবাহ আলমিনের মধ্যে তিনি হলেন আমাদের প্রিয় নবী বাদ দিয়ে ব্যস্ত হয়ে যাব এটা নিষিদ্ধ রব্লা আলমিনের ঠিক টাইম মতো করব আবার সময় মতো আমি রেজেক অনুসন্ধানের জন্য হালাল পন্থায় হালাল ভাবে আমি কাজে নিয়োজিত হব কিন্তু সবকিছু ছেড়ে ফানাফিল্লা হয়ে বসে থাকবো আল্লাহ রেজেক আসবে এই অবস্থা বা এই কথা আল্লাহ রসুল সাল্লাম বা ইসলামের বিষয় এই ধরনের তাওকুল আবার ইসলাম শিক্ষা দেয়নি আল্লাহ রসুল সাল্লাম তিনি যেগুলি শরীয় সম্মত গ্রহণ করতেন যখন বাড়ি থেকে কোথাও সফরের জন্য বের হতেন এই ভরসায় তিনি বের হয়ে যেতেন না যে সফরে যাবো আল্লাহ রেজেকের মালিক আল্লাহ রেজেক দিবে তা না কিছু সাথে নিয়ে যেতেন সফরে যেন খাইতে হলে খাওয়া থাকে সাথে সেই প্রস্তুতি নিয়ে যেতেন এই প্রস্তুতি নিয়ে যাওয়া মানে এটা হলো মাধ্যম এই মাধ্যম অবলম্বন করতে হবে এবং আল্লাহ নির আল্লাহর ভরসা কিছু প্রস্তুতি নাই তা নয় সামর্থ্য যতটুকু ছিল সেই সামর্থ্য যে অস্ত্র যা ছিল যুদ্ধের পোশাক তিনি ওহদের ময়দানে গেলেন দুটো যুদ্ধের পোশাক পরিধান করলেন পরিধান করে তিনি বের হলেন আবার এই অর্থ নয় এখানে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ সেটি আমাদের সামনে একটি পরে আসবে যা আল্লাহর হয়ে যদি আবার বিপদগ্রস্ত হয়ে যায় তখন ইমানের কথা ভুলে যাব এমন নয় আল্লাহ রসুল সালাহাম দেখুন এই উহুদের কোথায় উহুদের যুদ্ধে আল্লাহ রসুল সাল্লাম বের হলেন আল্লাহর উপর ভরসা রেখে অবশ্যই বের হয়েছেন কোন সন্দেহ নেই এরপরে নিজের কাছে যে অস্ত্র যা ছিল তা নিয়ে প্রস্তুতি নিলেন যুদ্ধের পোশাক তিনি পরিধান করলেন মাথায় হ্যামলেট পরলেন পরে গেলেন তারপরেও অহুদের ময়দানে গিয়ে যে কোনো যুদ্ধে যত তিনি আঘাতপ্রাপ্ত হননি ক্ষত হন বিক্ষত হননি সেই আঘাতপ্রাপ্ত হলেন অহুদের যুদ্ধে গিয়ে মাথায় সেই হেমলেট ঢুকে গেল সেই দাঁত ভেঙে গেল আল্লাহ রসুল সাল্লামের তাহলে আল্লাহর পর তাওয়ের হলেন প্রস্তুতি যতটুকু ছিল সামর্থ্য সেটাও নিলেন নিয়ে বের হয়ে আবার তিনি কি করলেন বিপদ গ্রস্ত হয়ে গেলেন এখানে আরেকটি বিষয় এসে যায় সেটি হল আবার আমার ভাগ্যে কি বিপদ আসে না আসে সেটার উপর আমাকে বিশ্বাসী হতে হবে সেই আলোচনা আমাদের পরে আসবে আজকে আমরা যেটি আলোচনা করতে চাচ্ছি ঠিক অনেক ভাবে আল্লাহর তাওকুল এর অর্থ এই নয় যে আল্লাহর তাওকুল করছি বলে সবকিছু বর্জন করব একেবারে ঈশ্বর মতো থাকবো তা নয় শীতের দিন আল্লাহর তাওকুল করব আল্লাহ শীত থেকে হেফাজত করবে কিন্তু শীতের পোশাক যেটা আছে আমাকে সেটা আবার পড়তে হবে প্রিয় দর্শক বৃন্দ আল্লাহ নিয়ে আমরা আলোচনা করছিলাম আমরা বলেছিলাম যে এর দুটি অংশ প্রথম অংশ হল সকল কল্যাণ দেওয়ার মালিক একমাত্র আল্লাহ সুবাহন তাল্লাহ সেই হিসাবে বিশ্বাস করে তার উপর ভরসাশীল হতে হবে এবং সকল অকল্যাণ থেকে হেফাজত করার মালিক একমাত্র আল্লাহ সুবাহ সেই হিসাবে তার উপর আস্থাশীল হতে হবে এক দ্বিতীয় বিষয় ছিল যেটি সেটা হলো। এরপরেও শরীয় সম্মত যেগুলি রুজি রোজগারের জন্য বা কিছু পাওয়ার জন্য পন্থা দেওয়া হয়েছে সেই পন্থাতেও আমাকে নামতে হবে সেই পথেও আমাকে বের হতে হবে অন্যভাবে নিজেকে সংরক্ষণ হেফাজতের জন্য শরীয় সম্মত যেই পদ্ধতিগুলি দেওয়া হয়েছে সেই পদ্ধতিগুলিও আমাকে গ্রহণ করতে হবে এই সম্পূর্ণটির নাম হল আল্লাহ সুবাহর তাওয়াক্কুল বা ভরসা অতএব শুধু আল্লাহর পরে ছেড়ে দিয়ে যে আল্লাহ রেজেকের মালিক তিনি রেজেক দিবেন আমি ঘরে হাত গুটি বসে থাকবো এটার নাম কখনো তাওয়াক্কুল নয় অনুরবভাবে শুধু আল্লাহর উপরে ছেড়ে দিয়ে যে আল্লাহ হেফাজতের মালিক আল্লাহ হেফাজত করবেন নিজে যেখানে সেখানে ভয়ঙ্কর জিনিসে চলে যাব তা কখনো এটার নামও কখনো তাওয়াক্কুল নয় শরীয় সম্মত পন্থা অবলম্বন করতে হবে এবং আল্লাহ আল্লা সুতার উপর আস্থা রাখতে হবে কারণ পন্থা অবলম্বন করলেই যে এসে যাবে তা কখনো নয় বহু মানুষ আমরা যদি লক্ষ্য করি দেখি আমাদের রিক্সাওয়ালারা যখন সকালে বের হন অনেক রিক্সাওয়ালা দেখা যায় যে সকালে বের হলে দুই এক ঘন্টায় সারাদিনের ইনকাম করে ফেলে আবার অনেক রিক্সাওয়ালা দেখে তাই সে রিক্সা নিয়ে ঠিকই বের হয়েছে সকাল থেকে সন্ধ্যায় চলে গেছে তার জমাটাই উঠাতে পারেনি সে এখনো কি প্রমাণ হলো প্রমাণ হলো যে মাধ্যম অবলম্বন করলে যে আমার রেজেক চলে আসবে তা নয় আল্লাহ তিনি আল্লাহর প্রতি আস্থাশীল হলে আল্লাহ রবী আলমিন কাউকে কখনো নিরাশ করেন না যেমন আল্লাহ রসুল সাল্লাম হাদিসও বলেছেন তির হাদিস যদি তোমরা সত্যিকারী আল্লাহ সুবাহনার উপর তাওয়াক্ষুল করতে তাহলে আল্লাহ রা বলে আয়না পাখিদেরকে যেভাবে সকাল বেলায় খালি পেটে পাখি নাই যখন ফিরে আসেছে জেনে নাই কথা কি আছে না আছে জানে না শুধু আল্লাহর পরেই ভরসা কিন্তু আল্লাহর পর ভরসা করে সে আবার সকাল হলে এই বলে ঘরে বসে থাকে না যে আল্লাহ রেজেকের মালিক আল্লাহ ঘরে দিবেন তা না আবার বের হয়েছে কিন্তু আল্লাহর ভরসা রেখে বের হয়েছে আল্লাহ রবাহ আলমিন তাকে খালি পেটে রাখেনি আবার পেট ভরে সে বাসায় ফিরেছে। ঠিক আল্লাহ রবীলিন সেভাবে আমাদেরকে রেজেক দিবেন যদি আমরা সত্যিকারই আল্লাহ রাখতে ভরসাশীল হই প্রিয় বন্ধুরা আসুন এরপর আমরা তাওয়ুল একটু বিষয়টি আলোচনা করে নেই যে তওয়াক্কুল হলো সাধারণত আমরা তিন ভাগে বিভক্ত করতে পারি প্রথম হল এক প্রকার তওয়াক্কুল যেটি আল্লাহ রব্লা আলমিন তিনি সবকিছু দেওয়ার মালিক এবং সবকিছু সংরক্ষণ ও বিপদমুক্ত করার তিনি মালিক তার মুখাফিখি হয়ে থাকতে হবে এর বিকল্প পথ নাই এ ধরনের আল্লাহ আলমিনের উপর যে তাওকুল রাখা এটি বিষয় এটি তাওহিদের বিষয়ের বিষয় আর এই ধরনের তাওয়াকুল যখন আমরা কোনো মাহলুকের উপর করবো সেটির নামই হবে শির যদি কোন ব্যক্তি কোন বস্তু এর ক্ষেত্রে আমরা মনে করি যে এই ব্যক্তিটাই সেই আমার কিছু নিয়ে আসে সবকিছু দেয় আর এই ব্যক্তিটাই আমাকে সংরক্ষণ করে তাই আমি তার মুখাফিখি এই ধরনের যদি কোন ব্যক্তির প্রতিওহিদ সেটার নামে হলো ইমান আর যখন এটা গাইরুল্লাহর কাছে সম্পাদন করব গাইরুল্লার ক্ষেত্রে এটাকে যখন প্রয়োগ করব সেটা আমাদের শের হয়ে যাবে সেটি বড় শেখ ইসলাম থেকে বের হয়ে যাওয়ার মতো শের দ্বিতীয় প্রকার তাওয় আল্লাহ রব আলমিন আমাদেরকে রেজেক দিয়ে থাকেন কিন্তু সেই রেজিক সরাসরি আল্লাহ রবুল্লাহ আলমিন দেন না বরং বিভিন্ন মাধ্যম এর আলোকে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে রেজেক দেন কেউ চাকরি করছি সেই চাকরির মাধ্যমে আল্লাহ রেজিক দেন কেউ খেত খামারে কাজ করছি চাষাবাদ করছি সেটার মাধ্যমে আল্লাহ রেজিক দেন কেউ ব্যবসা বাণিজ্য করছি সেটার মাধ্যমে আল্লাহ রেজিক দেন কেউ দোকান পাঠ করছি সেটার মাধ্যমে আল্লাহ রবী আলমিন রেজিক দেন তো এই মাধ্যমগুলির আলোকে আমরা আল্লাহ বিশ্বাস করতে হবে আল্লাহ দেন আর এই মাধ্যমগুলি যদি নাও থাকে আল্লাহ রবাহ আলামিন অন্য কোনো মাধ্যম তৈরি করে দিও আমাকে রেজেক্ট দিতে পারেন এই বিশ্বাসটা রাখতে হবে তাহলে এটি হল শেখ মুক্ত বিশ্বাস শেখ মুক্ত তাও ভাষা কিন্তু যদি আবার এমন হয়ে যায় আল্লা রেজেকের মালিক কিন্তু এই চাকরিটা যদি আমার ছুটে যায় তাহলে আমার রেজেক বন্ধ হয়ে যাবে এই যদি বিশ্বাস হয়ে যায় তাহলে এটা হবে কারণ এটাকে আমি এমন ভাবে সংকৃপ্ত করেছি মনে হচ্ছে যে এটা ছাড়া আমার আল্লাহ রেজেক দিবেন ঠিকই কিন্তু এটা ছাড়া বোধহয় আর রেজেক হবে না এই ধরনের আমার একটা বিশ্বাস যখন সৃষ্টি হয়ে যায় এ ধরনের যখন আমার চাকরির উপর একটা আস্থা এসে যায় ভরসা এসে যায় এবং আমার ব্যবসা বাণিজ্যের উপর এ ধরনের যখন একটা যায় এটি হবে কিন্তু যখন আমি মনে করব যে না আল্লাহ রেজেক্টের মালিক তিনি আমাকে এই মাধ্যমে এখন রেজেক্ট দিচ্ছেন এই মাধ্যম না থাকলেও তিনি আমাকে রেজেক্ট দিতে পারেন আরো অন্য ভালোভাবেও দিতে পারেন আরো বেশিও রেজেক্ট দিতে পারেন এটা জাস্ট একটা মাধ্যম হিসেবে আমি রেজেক্ট পাচ্ছি এটা না থাকলে আমি রেজেক্ট থেকে মাহরুম হয়ে যাব এ ধরনের যখন বিশ্বাস থাকবে তাহলে কোন অসুবিধা নেই সেটি বিষয় এখানে তহকুলের আরেকটি বিষয় রয়েছে ভরসার বিষয় রয়েছে সেটা হল এই কাউকে কোনো ব্যক্তিকে যখন কোনো বিষয়ের জন্য দায়িত্বশীল করা হয় দায়িত্বশীল করলে অর্থাৎ আপনার কোন একটা জিনিস রয়েছে আপনি এটাকে বিক্রি করতে দিচ্ছেন আপনি একজন প্রতিনিধি নিয়োগ করলেন যে সে বিক্রি করবে আপনার পক্ষ থেকে তার প্রতি অবশ্যই আপনার একটা ভরসা বা একটা আস্থা থাকবে নিয়োগ দিলেন একজন পাহারাদার একজন নাইট গার্ড বা একজন সিকিউরিটি আপনি রাখলেন তারপরও আপনার একটা আস্থা বা ভরসা থাকবে তাহলে এটাও ওই ক্ষেত্রেই থাকবে যে এগুলি আপনার প্রতিনিধি হয়ে সে যেন এগুলিকে পালন করছে এটা একটা আপনি শরীয় সম্মত যে একটা অবস্থান গ্রহণ করতে হয় মাধ্যম গ্রহণ করতে হয় সেই মাধ্যমে আপনি শুধু গ্রহণ করেছেন মূলত প্রকৃতপক্ষে দেওয়ার মালিক হলেন আল্লা সুবাহন আবার নেওয়ার মালিক হলেন হেফাজতের মালিক হলেন আল্লাহ সুবাহ তার কাছেই আমাকে সিলেন্ডার হতে হবে তার কাছেই আমাকে মুখাফে হতে হবে এই বিষয়টি এ বিশ্বাস রেখেই এভাবে আমরা যদি এগুলি করে থাকি তাহলে কোনো অসুবিধা নেই আর যদি সেই আল্লাহ সুবাহন তাল কাছে যেভাবে আমরা মুখাফেখি এবং তাকে যে হিসাবে আমাদের দেওয়া ও নেওয়ার মালিক মনে করি এরকম যখন অন্য কাউকে মনে করব কোন রাজাবৎসাকে হোক বা কোনো কোম্পানির মালিককে হোক বা কোন চাকরির মালিককে হোক তখন সেটি অবশ্যই শেরকের পর্যায়ে চলে যাবে কখনো সেটি শেরকে আসকার ছোট শেরক হতে পারে আবার পর্যায় হিসেবে কখনো সেটি বড় শেরকে হয়ে যেতে পারে প্রিয় বন্ধুরা তাই এ তাক্কুল পূর্ণ তাওয়াল তোকুল সেটি হবে একমাত্র আল্লাহ সুবাহ লেখক রাহম এখানে আর কয়েকটা আয়াত নিয়ে এসেছেন একটি আয়াত আমরা পড়েছি আয়াত আল্লাহ মুমিনিন যদি তোমরা মমিন হয়ে থাকো সত্যিকারী তাহলে আল্লাহর উপরেই তোমরা ভরসা করো আল্লাহর উপরেই তাওয়াক্কুল করো আরেকটা আয়াত নিয়ে এসেছেন সোরা আনফালের সেটি গুরুত্বপূর্ণ একটা আয়াত সোরা আনফালের দুই নম্বর আয়াত আল্লাহ বলছেন আল্লাহর স্মরণ করা হয় তাদের হৃদয় কেঁপে উঠে কেঁপে উঠে তাদের ও ইজাত হুম ইমানা আর যখন তাদের কাছে আয়াত আল্লাহর আয়াত গুলি পাঠ করে শোনানো হয় জাদাত হুম ইমানা তাদের ইমান যেন বৃদ্ধি হয়ে যায় তাহলে আয়াত আমাদের এই শিক্ষা দিচ্ছে যে আসলে ইমান মানুষের বৃদ্ধি ইমান মানুষের সব সময় এক সমান থাকে না কখনো বৃদ্ধি হয় আবার কখনো কমে যায় যেমন এটা সময় হিসাবেও রয়েছে কাজ হিসাবেও রয়েছে পরিবেশ হিসাবেও রয়েছে একটা ভালো পরিবেশে গেলে নিজেকে যেন একটু স্বস্তি মনে করি যে আলহামদুলিল্লাহ আমার ইমানটা যেন অনেক বেড়ে গেল আবার একটা নংরা খারাপ অশ্লীল পরিবেশে গেলে যেন নিজেকে একটা সংকীর্ণতার মধ্যে মনে করি যে আমার ইমান যেন যায় যায় ভাব হয়ে যাচ্ছে रमजान मास पेमान जो अन्यापकर्म एक लिप्त होते होते मन हम ईमान जन संकर्ण हो जाए अल्लाहबाई बहुत तरफ अल्लाहर आयात गुली पाठ करो दे তাদের ইমান বৃদ্ধি হয়ে যায় এরাই হলো আসল মমিনের পরিচয় ও আলবিহীন আর তাদের আরেকটি বড় পরিচয় হল তারা তাদের রবের উপর সময় ভরসাশীল সবসময় আস্থাশীল আল্লাহ সুবাহ সাথেই তাদের অন্তর যেন সম্পৃক্ত হয়ে রয়েছে আল্লাহর কাছে যেন তাদের অন্তর গুলি ঝুলন্ত হয়ে রয়েছে আল্লাহকে ছাড়া যেন তারা আর কিছু চিনে না আল্লাহকে ছাড়া যেন তারা আর কিছু বোঝে না কিছু পাইতে হলেও কাছে কিছু বাঁচতে হলেও আল্লাহ আল্লাহ তারা আল্লাহর আস্থাশীল লেখক রহম্লা এরপরে তিনি আরো একটা আয়াত নিয়ে এসেছেন তোরা আনফালের আয়াত চৌষট্টি নম্বর আয়াত আল্লাহ বলছেন হে নবী আসলে তোমার জন্য এবং যারা তোমার সাথে মমিনেরা রয়েছে তাদের জন্য যথেষ্ট শুধু একটাই তিনি হলেন আল্লাহ আসলে আল্লাহ যার জন্য হয়ে যাবে তিনি যথেষ্ট আর কোন কিছু প্রয়োজন হয় না তবে এর অর্থ এই নয় যে আল্লাহকে যথেষ্ট মনে করে ঘরে বসে থাকবো সেটা নয় যেটা আগে আমরা বলেছি তাহলে শরীয় সম্মত বিধান অনুযায়ী আমাদেরকে যে পন্থা রয়েছে সঠিক পন্থা সেগুলি অবলম্বন করতে হবে অন্যভাবে আবার আরেক আয়াত আল্লাহ আলম বলছেন সুরাতের তিন নম্বর আয়াত وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ জবেkti আল্লাহ রাব্বুল আলামিনের উপর তওয়াক্কুল করবে আল্লাহ রাব্বুল আলামিনের উপর যে ভরসা রাখবে ফাহুয়া হাসবুহু আল্লাহ রাব্বুল আলামিনই তার জন্য যথেষ্ট এর অর্থ হলো এই যে প্রকৃত পক্ষে আমরা সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরেই ভরসা রাখব কোনো মাধ্যমের উপর ভরসা নয় ভরসা হবে আল্লাহ সুবহানাহু আমাদেরকে তিনি যাবতীয় ক্ষতি থেকে বিপদ থেকে হেফাজত করবেন প্রিয় বন্ধুরা আসলে রেজিকের মালিক বা সবকিছুর মালিক একমাত্র আল্লাহ আলা সেই দৃষ্টিকোণ থেকেই আমাদেরকে আল্লাহ আলম আস্থাশীল হতে হবে তার প্রতি আমাদেরকে ভরসাশীল হতে হবে অন্য কোন ব্যক্তি অন্য কোন সত্তা অন্য কোন বস্তুকে নয় লেখক রহমাহুল্লাহ এরপরে আরেকটি হাদিস নিয়ে এসেছেন যে হাদিসটি সহিবুখারির হাদিস আব্দুল্লাবিন আব্বাস রদি আল্লাহ আনুমে বর্ণিত তিনি বলছেন যখন তাকে আগুনের উপর নিক্ষেপ করা হলো সেই বিশাল আগুনে সে আগুন সেখান থেকে রেহাই দেওয়ার মতো মুক্তি দেওয়ার মতো পৃথিবীতে কেউ নেই শুধু একমাত্র যিনি সর্বক্ষমতার অধিকারী আল্লাহ সুবাহ তিনি শুধু একমাত্র সেই আগুন থেকে রেহাই দেওয়ার মতো মুক্তি দেওয়ার মতো অধিকার রাখেন তাই তিনি তাকে যখন সে আগুনে নিক্ষেপ করা হলো তিনি তখন বলছিলেন তিনি বলে দিলেন কুলনাইয়া নারু খুব হে নার হে আগুন তুমি যদিও তোমার জ্বলন্ত ক্রিয়া রয়েছে তোমাকে আমি কিন্তু ইব্রাহিমের ক্ষেত্রে তুমি ভিন্ন হয়ে যাও সেখানে তুমি ঠান্ডা হয়ে যাও যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে রয়েছে তখন তারা বলেছিলেন হাসবুন আল্লাহ ওকিল তাই মানুষের যে প্রকৃত মমিন তার মুখ বের হবে যে হাসবুন আল্লাহ নিয়মাল আল্লাহ রবুল্লা তিনি আমার জন্য যথেষ্ট এবং সে অন্তর দিয়ে ইমান বা কিদাগত দিক দিয়ে সে আল্লাহ সুবাহ আস্থাশীল হবে আর শরীয় সম্মতের যে মাধ্যম সেগুলি অবলম্বন করবে তাহলে সত্যিকারী তাওকুলের উপর থাকতে পারবে ইমানের উপর থাকতে পারবে প্রিয় বন্ধুরা আসুন আমরা যেন সেভাবেই বিষয়টিকে ভালোভাবে উপলব্ধি করে আমাদের ইমান ও তাওহিদকে মজবুত করতে পারি এবং সে থেকে বিরত থাকতে পারি আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন আজকে আমরা এখান থেকে বিদায় নিতে যাচ্ছি পরবর্তী বৈঠকে আবার দেখা হবে ইনশাআ আল্লাহ আসসালাম আলাইকুম মরহাম